সালামু আলাইকুম ওরকতাত দূরের কাছে সম্মানিত সুদী দর্শক দিকির ও তার আদাব শীর্ষক সমষ্টিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিজ্ঞ আলমদের সমন্বয়ে আলোচনা এটি এক কথায় মাহফিলে ওলামা ওলামাদের সম্মেলন যেখানে হবে কোরআন ও সুন্নাহের আলোকে আলোচনা এবং বেরিয়ে আসবে অনেক অজানা তথ্য শুধু দর্শক এই গুরুত্বপূর্ণ অধিবেশনে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো লাহাই এই ক্যালিমার যখন আমরা প্রকাশ্য জিকির করতে যাব তখন আমরা কিভাবে জিকির করব এর পদ্ধতি কি হতে পারে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যে সকল বিজ্ঞ আলোচকগণ যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি আমার ডানে উপিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হাফেজ এবি এম হেজবুল্লাহ এবং আমার বাম থেকে উপর আলেম শেখ মুখলাসিন আসাদ মাদানীকু এবং আমার সর্বভামে আছেন বিশিষ্ট আলম উদ্দিন ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক শেখ আকরাম বিন আব্দালামাইকুম সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছে আমি খুদে অকিংন হারুন হোসেন বলছিলাম জিকির কি কিভাবে আমরা জিকির করব। প্রথমেই এ বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর এব এম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলহ রসুলিল্লাহ ও আল্লাহ আলিহি ও আসহাবিহি ও আলাহ আহাবাদ আসলে এই কালিমা জিকির ইলা এর জিকির সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় ভাবে দেখা যায় সব দেশে আফ্রিকা তারপরে আরব ওয়ার্ল্ড এবং এশিয়া সব জায়গাতে এগুলি আছে এই জিকির মূল যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা অবলোকন করে থাকি এখন প্রশ্ন হলো এই পদ্ধতিগুলো কোন আন শূন্যভিত্তিক কি না এটাই আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে তো এই ক্ষেত্রে আমি দুটো জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব একটা হচ্ছে যে এই পদ্ধতিগুলো যারা অনুসরণ করেন তারা কিন্তু আবার বিশেষ এবং নির্দিষ্ট একটা পদ্ধতিকে কেন্দ্র করে এই পদ্ধতি অবলম্বন করে থাকে যারটাকে আমরা সুফিবাদ বলে থাকি এস গে নফসের যেটা আছে এবং সুফিবাদের মূল উৎপত্তি আসছে এটা বিভিন্ন ইতিহাস আছে সেই ইতিহাস কেন্দ্রিক এইগুলি এসেছে কিন্তু এই জিকের পদ্ধতিটা সেখান থেকে কতটুকু গৃহীত এই ব্যাপারে দ্বিমত আছে এই ব্যাপারে অনেকেরই আলোচনা আছে অনেক বড় বড়ো গ্রন্থ রচিত হয়েছে এই জন্য সে যাই হোক তো সেখানে তারা যেই আলোচনাটা করে বিভিন্নভাবে সেখানে তারা মানব দেহের মধ্যে বিভিন্ন স্টেজ তারা নির্ধারণ করে যেগুলিকে অনেক সময় লতিফা বলে তারা উচ্চারণ করে থাকে এগুলো বলে থাকে এবং মূল এই ক্যালেমা জিকের তাদের উদ্দেশ্য হচ্ছে নফ্সাকে দমন করা এবং নফসকে দমন করার ক্ষেত্রেই তারা এই কালেমার ব্যবহার মানে জেকের ব্যবহার করে থাকে এখন সেই জিকেরটা করতে গিয়ে সাধারণ যে নিয়মে জিকেরটা করা উচিত সেটা ব্যাহত হচ্ছে যেমন আমরা বলি যে সাধারণ দিকের আমরা যদি করতে চাই লাহ ইল্লাহ তো আমি আল্লাহর জিকের করব। আমি আল্লাহকে স্মরণ করব। আমি দাঁড়িয়েও জিকের করতে পারি বসেও জিকের করতে পারি শুয়েও জেকের করতে পারি আমি মসজিদে জিকের করতে পারি আমি বাড়িতে জিকের করতে পারি কোনো অসুবিধা নেই আমি জেকের করব আচ্ছা এখন এখানে আরেকটা একটা প্রশ্ন আসবে যে সম্মিলিত জেকের সম্মিলিতভাবে এককভাবে জিকের করা এই ব্যাপারেও দ্বিমত বিভিন্নভাবে পরিলক্ষিত হয় আচ্ছা এখন জিকের পদ্ধতিটা যেমন বলা হয় যেমন ই এইভাবে যদি কেউ উচ্চারণ করে যেটা আমরা আগে একটা হাদিসের মধ্যে বলেছিলাম যে অন্তরের মধ্যে এটাকেই মূলত অনেকে আপনার ভিত্তি হিসাবে ধরেই এই জেকেরটা করে থাকে লা আক্রিয়া এবং আত্মসুদ্ধির যে বিষয়টা আছে এখান থেকে এটা সম্পর্কে আমরা যে মূল কথাটা বলবো আগে আমাদের পদ্ধতিটা জেনে নিতে হবে তাহলেই এর মাপ দিয়ে এর সাথে মিল করে আমরা যে সমস্ত বাতিল পদ্ধতি আছে এগুলো যাচাই করতে পারবো প্রথমে আমরা নিয়মটা যেটা নিতে আমি আপনাকে যে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আমরা সহি পদ্ধতি তালাশ করতে যাবো কেন সহি পদ্ধতিতে এই জন্যই যাব যে আল্লা তর কোথলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য কিন্তু যে কোনো আবাদতের জন্য তো না সব ধর্মাবলম্বীরা তো এবাদত করে যারাই আল্লাহর অস্তিত্ব স্বীকার করে তারা কিন্তু আল্লাহকে এবাদত থেকে খালি রাখে না যে যেকোনোভাবে তাদের ধর্ম অনুযায়ী এবাদত তো করেই আল্লাহর এখন আল্লাহ তো বরকোতলা যদি অন্যান্য ধর্মাবলম্বীদেরও এবাদত পছন্দ করতেন তাহলে তো আখির নবী মহাম্ম রসুল্লা সাল্লামকে পাঠাতেন না এবং তিনি রসুল্লাহমকে পাঠিয়ে বলে দিয়েছেন যে এই রসুল তোমাদের যারা আল্লাহর বেশি বেশি জিকির করবে যারা পরকাল চায় জান্নাত চায় এবং যারা আল্লাহ বড় কথা সাক্ষাৎ চায় তাদের জন্য এই নিয়ম এই মাপকাঠি ফলো করতে হবে যে রাসুলসল্লাহ সাল্লামকে উসুয়া বা মডেল মেশাল আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে এবাদতের ক্ষেত্রে জিকিরের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে শ্যামের ক্ষেত্রে এবাদত বলতে যা কিছু আছে। একটা হলো রসুহলামকে আদর্শ হিসেবে গ্রহণ করা আর তার আগে আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে করা আল্লাহ হ্যাঁ আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে আবার অনেকে আল্লাহকে রাজি খুশি করতে যেয়ে পরকালীন স্বার্থটাও মাইনাস করে দেয় আমি জান্নাতের জন্য করি না আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য করি না এই জন্য আমাদের এই পয়েন্টে যোগ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে করতে হবে আর যদি এইভাবে না করি তাহলে ওই আমল ওই নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার সব শিরক হয়ে যাবে যদি এই শর্ত মেনটেন না করা হয় খালি হইলেই হয় এই শর্ত পূর্ণ হবে না হলে ওই আমল আবাদতটা শির্ক হবে এখন ছোট শীর বড় শীর্ঘ আর রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের পদ্ধতিতে যদি এবাদতটা না হয় তো ওই আবাদতটা বেদাত হবে তৃতীয় আর কোনো রাস্তা নেই এই জিনিসটা আমাদের জানতে বেদাত হইতেই হবে আর প্রথম শর্ত ছাড়া পড়লে শির্ক হইতেই হবে এবাদতটাকে আর যদি রসুল সাল্লাহ সালামের পদ্ধতি ছাড়া পড়ে আবাদতের ক্ষেত্রে জিকিরের ক্ষেত্রে তাহলে ওই জিকিরটা বেদাতি জিকির হইতেই হবে গুনার কাজ হবে ওটা তখন দ্বিতীয় বেদাত মানেই হলো গুণা এই জন্য আমাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে কড়াকড়িভাবে নিখুঁতভাবে আমাদেরকে রসুল সাল্লাহ সালামের আদর্শটা জানতে হবে এবং এই নিখুত হওয়ার জন্য হাদিসে কয়েকটা পয়েন্ট পাওয়া যায় পরিবর্তন করা যাবে না বাদি পরিবর্তন করা যাবে না তাগির করা যাবে না আল্লাহ রসুলের এবারতের ভিতরে না। তারপরে কি এহদাস চলবে না এহেদাস আল্লাহ রসুল বলছেন মান আহদাসা এহেদাস চলবে না এগুলো হল ব্যাকরণ গ্রামার এগুলো আমাদের না জানার কারণে সমস্যাটা হচ্ছে এহেদাস চলবে না মানে নতুনত্ব পরিবর্তন করা যাবে বাড়তি করা যাবে না আল্লাহ রসুল যা করে গেছেন কথা বলে দিব সেটা কথার মধ্যে ইমান ইমান তাহলে এই কৌলটা রসুলামের মাপকাঠি অনুযায়ী জিয়াদা করা যাবে না তারপরে নক্স করা যাবে না এই যে পাঁচটা পয়েন্ট তবদিল তাগির করা যাবে না তারপরে করা যাবে না কোরবা সালাতুল জবর আপনার আসনে এই সলাতুল কোরবা পড়ুন সলাতুল জবর একেবারে এই মুহূর্তে আমি বানিয়ে দেবো একটা নামাজ এটা কি এহদাস সেটা করি যে এবাদত কবল হওয়ার জন্য তৃতীয় শর্ত যেটা সেটা হচ্ছে আকিদা শুদ্ধ হতে হবে এটা তৃতীয় শর্ত না এটাই প্রথম শর্ত যে কোনো এবাদত কবল হওয়ার জন্য তার আকিদা যদি বিশুদ্ধ না হয় মানে এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা রসুল সাল আলী সাল্লাম যেভাবে জিকির করতে জিকিরের পদ্ধতি দিয়েছেন সে পদ্ধতিতে আমরা কম করতে পারবো না জি জি জি সংখ্যায় আমরা কম করতে পারবো না এর ভিতরে নতুন করে কোন কোনো রূপ দাঁড় করা মানে জিকিরের কোন এরকম শব্দ যা আল্লাহর রসুল সাল্লা সাল্লাম কানে শোনেননি আল্লাহ থেকে তিনি পাননি হ্যাঁ এই শব্দগুলো বর্জনীয় তাহলে এইটা হলো প্রথম এহদাস চলবে না মানে একেবারেই নতুন যে যেটা আল্লাহর রসুল করা যাবে আল্লাহ রসুল জানতেন না এমন জিকির করা যাবে না যেমন আমাদের সমাজে হু হু জিকির আল্লাহ রসুল হু হু আমাদের সামনে কিন্তু জিনিস হলো কোরআন এবং সন্না দলিল দলিল একটা আর একটা হলো গোজামিল যেটা দলিল থেকে তৈরি হয় দলিলকে কাটছাট করে আমি একটা ডাইস বানাইছি ওই ডাইস নিয়ে যে হ্যাঁ এটা তথেব আল্লাহ রসুল সাল্লামের যুগে যেভাবে জিকির তাহলে আমাদের সিরিয়ালটা এরকম করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেভাবে জিকির করেছেন যেভাবে জিকির করতে বলেছেন যেভাবে জিকির উনি সমর্থন করেছেন ওই পয়েন্টগুলো চলে আসবে শুননা যেভাবে উনি জিকির করেছেন যেভাবে উনি জিকির করতে বলেছেন যেভাবে উনি জিকির শুনেছেন এর মধ্যে হইতে হবে এমনিভাবে সাহাবাহিকেরাম যেভাবে জিকির করেছেন দাবিগঞ্জ যেভাবে জিকির করেছেন এইগুলো হলো নিয়মের অধ্যে ধন্যবাদ সমানিত সুদী দর্শক যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আলোচনায় আশা করবো আপনারা কেউ দূরে যাবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম অপবিত্র পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন সকাল সাতটায় বাংলাদেশে মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 इलमामे अन्य नीतिमाला जान अनुष्ठान जो इमामी लेंदेन परवर्ती अनुष्ठान पिसाए মানে এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা রসুল সাল্লাম যেভাবে জিকির করতে জিকিরের পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা কম করতে পারবো না কম বেশ করতে পারবো না এর নতুন করে কোনো কোন এরকম শব্দ যা শব্দগুলো বর্জনীয় তাহলে এইটা হলো প্রথম এহদাস চলবে না মানে একেবারেই নতুন যেটা আল্লাহ রসুল করা যাবে আল্লাহ রসুল জানতেন না এমন জিকির করা যাবে না যেমন আমাদের সমাজে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 আল্লাহামের যুগে যেভাবে জিকির তাহলে আমাদের সিরিয়ালটা এরকম করতে হবে আল্লাহর রসুল সাল আলহ্লাম যেভাবে জিকির করেছেন যেভাবে জিকির করতে বলেছেন যেভাবে জিকির সমর্থন করেছেন জিকির করেছেন জিকির করেছেন এইগুলো হলো নিয়মের মধ্যে ধন্যবাদ আপনাকে এই উসুলটা আপনি বললেন এই নীতির ভিতরে কি হতে হবে আমরা জিকিরে আলোচনা শুনে আসছি জিকিরের আমরা কিভাবে করব। এরপরে যে সমস্তগুলি আছে সেগুলি তখনই বুঝতে হবে যে সেগুলি পদ্ধতি ঠিক নেই বিভিন্ন জনের বিভিন্ন তরিকা আছে যে এক পীরের আছে এইভাবে জিক্র করতে হবে আর এক পীর এইভাবে জিজ্ঞির করতে হবে আমি যেটা দেখাইতে পারি আপনাদের না আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হল যে যখন আমরা সুদী দর্শক সঙ্গকে বোঝাতে পারবো যে এটাই রসুল সাল্লাহআসলাম শিখাইছেন যদি স্বাভাবিক ভাবে পড়তে হবে এটা হচ্ছে নিয়ম অস্বাভাবিক যেলে পারেই আপনার সেটা বেদাতে পরিণিত হবে যেমন আমরা নবী করিম সাল্লাই থেকে আমরা পাচ্ছি যে নবী করিম সাল্লাহালাম একদিন হেরে যাচ্ছেন দেখছেন কতিভায় সাহাবি বসে ওরা জোরে জোরে তসবি পাঠ করছেন জিকির করছে আল্লাহকে ডাকছেন তোমার বলছে আরবি ও আল্লাহম তোমরা তোমাদের নফসের ওপরে আত্মার উপরে দয়া করো রহম করো তোমরা এত জোরে জোরে বলছো আসমা তোমরা কোনো না না তোমরা তোমরা ডাকতেছো সামি আমবাসিরা যে শুনতেছেন যে দেখতেছেন সুতরাং তোমরা তোমাদের ওপরে কি করো রহম করো তাহলে এখানে শহীদ তরিকায় জিকির করা গেলাম যে আমরা মনে মনে বলতে পারি সামান্য একটা শব্দ করে বলতে পারি অন্য কেউ না শুনে নিম্ন স্বরে সবাই জিকির করবেন আপনি যেটা বুঝেছেন সবাই নিম্ন স্বরে ব্যক্তিগত ভাবে জিখির ব্যক্তিগত একটা কথা বলে দিই আমি যে এখানে আবার ওই যে পায় সাহাবি বসেছিলেন দেয় এই জন্য আল্লাহ নবীলাম নিষেধ করলেন এটা এখন আমরা আর একটা সহিদ আল্লাহ আনুর যুগে নবিসাল্লাম তখন ছিলেন না মারা গেছেন মারা যাওয়ার পরে এই ঘটনা ঘটে যে আল্লাপাকবুল আলহামদুলিল্লা প্রশংসা তোমরা একশো বার করো এভাবে পড়তেছেন আর একজন ব্যক্তি দেখে দূরত্ব ইব্রামসুদ রহ কাছে উনি যা বললেন আপনি জানেন আপনার মসজিদে পায় মানুষ বসে বলছি একশো বাসুমাহন বলো একশো বার আলহামদুল্লাহ বলো একশো বার আল্লাহ একবার বলো এভাবে শুরু এসে বলছেন তোমরা কি করতেছ এটা যারা সাহাবাহিকেরাম কেউ গাড়ে নাই এখনও নবী করিম যেগুলো কাপড় ছিল যেগুলো পোশাক ছিল সেগুলো এখনো পুরানো হয়নি এখনো নষ্ট হয় নাই তারপরে রসুল্লা সাল্লাহ যে সমস্ত আপনার পাত্র পাত্র থালি বাটি গ্লাস যা ছিল এগুলো এখনো ভেঙে যায় নাই অর্থাৎ এই কিছু দিন আগেই নবী করলেন আর এই মুহূর্তে তোমরা এই নতুন জিনিস আবিষ্কার করেছ তারপরে সবকে মসজিদ থেকে ভাগ্যে দিলেন এবং এ কথা বললেন যে তোমরাই ও ফেদনা একদিন চালু করবে আর দেখা গেছে হসেন রদ্দিয়াল্লাহ তালন হোকে তার আলী রদ্দিয়া তালন হোকে উমার রদ্দিয়াল্লাহ তালনুকে যারা হত্যা করেছিল ওই সমস্ত লোকগুলাই ছিল সম্মানিত দর্শক মন্ডলী এ দ্বারা এখানে স্পষ্ট হয়ে গেল যে দলবদ্ধ আমরা জিকির করব। দেখা যায় যে জিকির যদি করা যায় করতে পারে মানুষ ওই যে শর্তগুলো বলছেন শর্তগুলো ঠিক রেখে এখলাসের সাথে আকিদের সাথে ইমানের সাথে এখন থেকে আসলে পরে আমরা কিছু আমরা যেটা বলবো আমরা আগেই মাপকাঠি রেডি করেছি যে জিকির হবে রসুল সাইসাল্লামের পদ্ধতি অনুযায়ী এবং তৃতীয় কোনো অবস্থা নাই আল্লাহর রসুল সাইসাল্লামের পদ্ধতিতে করলে ওটা সুনাতি পদ্ধতি আল্লাহর রসুল সাইসাল্লামের পদ্ধতি বাদ গেলে ওইটাই হবে বেদাতি পদ্ধতি মাঝখানে কোনো জিনিস নাই আর যেহেতু রসুল সাল্লাহ আল্লাম কোনো সাহাবি মনে মনে ক্যালেমার প্রথম অংশ রেখে দিয়ে শুধু করেছে এটা রাসুল থেকে পাওয়া যায় না সাহাবিদের থেকে পাওয়া যায় না এবং কোনো ভাষাগত দিক থেকে ওই কোন অস্তিত্ব নাই মনে তারপরে বাক্যটাও হয়ে যায় কি বাক্যটা হলো ইনকমপ্লিট একটা বাক্য যেটা মানে বলা যাবে না এটা বাক্যটা হিসেবে এটা যে কোনো ভাষায় নিয়ে যাবেন সবাই বলবে যে এটা বোকামি কথা শুধু আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এটা কিছু হয় না লা ইহা ইহ কালিমার জিকির সুদিদর্শক কীভাবে করবেন রসুল্লাহ সাল্লাহ আলিসম জৈবে করতে বলেছেন প্রত্যেকেই যার মনে করে লা ই ইহা ইহার জিকির করবেন লা ইহা ইহ কেলিমাকে ভেঙে জিকির করা যাবে কি যাবে না এ নিয়ে যে মন্তব্যগুলি আছে আসলে বাক্যটিকে ভেঙে করলে তখন অর্থটা পরিপূর্ণ হয় না সুতরাং লা ইহা ইহ পরিপূর্ণ করাটাই হচ্ছে একদম নির্ভেজাল এভাবেই আমাদেরকে জিকির করতে হবে আল্লাহ আল্লাহ জিকির যদি আমরা করব তখন আল্লাহকে ডাকলাম তখন আমরা আল্লাহর সিফত যদি উল্লেখ না করি সেটাও অপূর্ণতা থেকে যায় অতএব সব মিলিয়ে আমরা বলবো যে বিশুদ্ধ জিকির যেটা আছে সেটা আমরা করবো এবং সম্মিলিতভাবে ভাবে না প্রত্যেকেই আমরা করবো রসুল সাল আলী ইসলাম সাহাবারাম যেভাবে করেছেন সেভাবে এর বাইরে যখন যাবো তখন এই বিভ্রান্তি অনিবার্য হয়ে যাবে আল্লাহ রবুলি আলমিন আমাদের সকলকে হেদায়ত ইফত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এ সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় सम्रचार सकाल सारे एक आलोचना जन्म नियंत्रण चिंताधारा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 जीवन बात ज्ञान गर्भ आलोचनार मंच रात आप साढ़े नटाय पुन समचारकाल आठटदेशे बांगाई